দাওয়ার মূলই হচ্ছে যে আপনি দয়ালু ও নরম হবেন উত্তম আখলাগারী হবেন উত্তম পদ্ধতিতে দাওয়া দেবেন দাবার জন্য আপনাকে দয়াশীল হতে হবে এটা দাওয়ার বুনিয়াদ দার কাজে বিনয়ী হওয়া এবং সর্বোত্তম ভাষায় মানুষের সাথে কথা বলা জরুরি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 যদি রাসুল উহ সাল্লাহুআ আলাইস্লামের ক্ষেত্রেই এমন হয় তবে আমাদের কিভাবে বলা উচিত তবে দাওয়ার হিক্মা অবলম্বন করা মানে এই নয় যে আপনি ইসলামের মূলনীতির ব্যাপারে ছাড় দেবেন মর্ডার্নদের কাছে হিকমা মানেই ইসলামের মূলনীতির ব্যাপারে ছাড় দাও আপোষ করে ফেল এটা হলো মর্ডার্নদের হিকমার সংজ্ঞা এসব ঠক বিভ্রান্তদের কাছে সব কিছুতেই ছাড় দেয়াই হলো হিক্মা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 শাহী বুখারি ও মুসলিমে আনাস ইবনু মালিক রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে আনাস বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম মুআজ ইবনে জবাল রাদি আনহুকে ইয়েমএনে পাঠানোর সময় বললেন মানুষের জন্য সহজ কঠিন করো না মূলত এই কথাটি রসুল উল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছিলেন আনাস বলেন মুআকে আর মুআ বলেন আবু মুসা আল আসারীকে রদিউল্লাহ তালাহ আনহু রসুল্লা সাল্ল সাল্লাম বলেন ইস সিরু ওু বশ শিরু ওয়ালা তুনাফিরু ইস সিরু ওু বশ শিরু ওয়ালা তুনফিরু সহজ করো কঠিন করুনা সুসংবাদ শোনাও নিরাশ করুনা অর্থাৎ সালাতকে সহজ করুন হ্যাঁ সালাদকে সহজ করুন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 ওই যে সহজ করো কঠিন করোনা তুয়াসির তাদের কাছে কাফিরদের কাছে মত বিক্রিও হালাল কেন সহজ করো কঠিন করুণা ইয়াসিরা তুয়াসির ইয়াসিরওয়ালা তুয়াসিরের ভুল বুঝের কারণে এসব বিষয়ে মানুষ চরম ছাড়াছাড়িতে লিপ্ত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 একটা ছোট টুপিকে এরা হিজাব বলছে কিন্তু কেন কারণ এ মহিলা আমেরিকাতে থাকেন আর তাকে বাসে চড়তে হতে পারে তো হাদিস প্রস্তুত সহজ করো কঠিন করোনা ইয়াসির ওলা তুয়াসির পশ্চিমে বসবাসকারী মুসলিমের উপর যেহেতু পশ্চিমা সরকার ও লোকজন বেশি নজরদারি করে তাই পশ্চিমা মুসলিমরা এসব কাজ করতে পারবে তাদের সামনে হাদিস আছে সহজ করো কঠিন না। ইয়াসির ওলা তুয়াসির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 রাসুল্লাহ সাল্লাহু আলাইহাম সাধারণত তিনি আমার কাছ থেকে আমার মতো আর তোমার উপর বিপদ আসেনি আসলে মহিলাটি রাসুল উল্লাহ সাল্লাহ আলিহাস্লামকে চিনতে পারেনি একবার চিন্তা করুন এই মহিলাটি রাসুল উল্লাহ সাল্লাহু আলিহ্লামকে এগুলো বলছে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 পরে মহিলাকে বলা হয় যে তিনি তো রাসুল উল্লাহ ছিলেন সেই মহিলা ধ্রুত কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন ছিলেন কোমল হৃদয়ের তিনি মহিলাকে উপদেশ দিলেন ইন্নামা সব রা সদমাতিল অর্থাৎ বিপদের প্রাথমিক অবস্থাতে সবর করাই হল প্রকৃত সবর রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম রেগে যাননি তিনি মহিলার মানসিক অবস্থা বুঝেছিলেন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 তারা ওই লোককে ফাসিক আখ্যা দিতেন তার সম্পর্কে নানান কথা বলতেন অথচ সাহাবিরা ক্ষিপ্ত হওয়াতে রাসুল্লাহ সাল্লাহু আলি হসাল্লাম বরং তাদের শান্ত করলেন সাহাবিরা এই প্রশ্ন শুনে ক্ষিপ্ত হয়েছিলেন অথচ রাসুল উল্লাহ সাল্লাহু আলি বললেন মা মা শান্ত হও শান্ত হও তোমরা সাহাবিরা রাসুল্লাহ সাল্ল্লাহু আলীহসাল্লামের চরম অনুগত ছিলেন এই কথা শোনার পরে তারা একদম নীরব হয়ে গেলেন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 আজকের কোনো মসজিদে এই ঘটনা ঘটলে কি হতো আল্লা সুফায়নতালা উত্তম জানেন তাকে হয়তো সবাই জুতো ছুড়ে মারত গণপিটুনি দেয়া হতো পুলিশ ডাকা হতো মসজিদ থেকে বের করে দেয়া হতো এবং হয়তো জেলও খাটতে হতো এতে সে হয়তো তার দিন পরিবর্তনই করে ফেলতো কিংবা এর চেয়ে বাজে কিছু ঘটতে পারতো সাহাবিরা উত্তেজিত হয়ে পড়েছিলেন কিন্তু রসুল উহ সাল্লাহু আলি হুসাল্লাম বললেন দাউ দাউ তার কাজে বাধা দিও না তোমরা তার কাজে তোমরা বাধা দিও না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 ধরুন যদি এভাবে কার্পেট নোংরা হয় তবে কিভাবে পরিষ্কার করব তা আমরা এই হাদিসের মাধ্যমে শিখতে পারলাম সাল্লাহ আলি হোসালাম সেই বেদুইনকে কাছে ডাকলেন। তিনি এরকম কোনো ছেড়ে দিতেন না বরং হিকমার সাথে এগুলোর সমাধান করতেন তিনি বেদুইন লোকটিকে কাছে এনে অত্যন্ত দয়া ও হিকমাপূর্ণ আচরণ করলেন যা কেবল রাসুল উল্লাহ সাল্লু আলিহসাল্লামের পক্ষেই সম্ভব ছিল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 তারা সমগ্র মক্কাবাসীকে ঘিরে রেখেছিল এই মক্কার লোকেরা বিগত দুই দশক ধরে রসুল উল্লাহ সাল্লু আলিহাল্লামের ক্ষতি করার জন্য সম্ভাব্য সব উপায় গ্রহণ করেছিল তারা ছিল তার দয়ার মুখাপেক্ষী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 এবার তিনি রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলি সাল্লামের সাথে কথা বলার অনেক সাহস পেলেন মুআা রাসুলুল্লাহ সাল্লু আলী সাল্লামকে তার নিজের ইসলাম গ্রহণের আগের অন্যান্য অনেক বিষয় নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করলেন তার জাহিলি সময়ের ঘটনা নিয়ে নানারকম বিষয় নিয়ে রসুল্লাহ সাল্ল্লাহু আলি সাল্লামের কাছে প্রশ্ন করলেন রসুল্লাহ সাল্লাহু আলাইহ সাল্লাম তাকে বললেন সেগুলো ছিল পথভ্রষ্টতা ইনুল হাকাম রাজি আল্লাহ তাল আনহুর সাথে এত বেশি উদারতা ও হিকমাপূর্ণ আচরণ দেখিয়েছেন যে মুসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে সব কিছু সমস্ত কিছু বলা যায় তাকে যা ইচ্ছা যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করা যেতে পারে আপনারা কি জানেন এই ব্যক্তি কোন সাহাবি ছিলেন ইনি ছিলেন সেই সাহাবী যিনি তার দাসীকে চড় মেরেছিলেন পরে খারাপ লাগায় বিচারের জন্য তার দাসীকে রসুল উল্লাহ সাল্লু আলী কাছে নিয়ে যান সেদিন যদি রাসুল উল্লাহ সাল্লাহু আলী তার সাথে কঠোর আচরণ করতেন তাহলে পুনরায় তাকে কিছু বলার সাহস তিনি কখনোই পেতেন না তিনি কখনোই রাসুল উল্লাহ সাল্লাহু আলিহামের কাছে দাসীকে নিয়ে এসে বলতে পারতেন না যে আমি তাকে মেরেছি এখন আমার কী করা উচিত বরং রাসুলুল্লাহ সাল্লু আলি বলতে তিনি ভয় পেতেন রাসুল উল্লাহ সাল্লাহু আলিহসাল্লাম দাসীটিকে জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথায়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 প্রথমবার যদি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সাথে উদার না হতেন যদি সাহাবিদের সামনে তাকে বিব্রত করতেন তাকে জামাতে আসতে নিষেধ করতেন কিংবা তাকে কোনো কঠোর কথা শুনিয়ে দিতেন তবে তিনি আর কোনো দিন রাসুল উল্লাহ সাল্লু কাছে যেতেন না কারণ তিনি ভয় পেতেন কিন্তু তিনি এতটাই স্বস্তি বোধ করেছেন যে যে কোনো ব্যাপার হলেই তিনি রাসুল উল্লাহ সাল্লাহু আলি কাছে যেতেন যার ফলাফল হিসেবে আমরা আইন আল্লাহর উপর সুন শক্তিশালী প্রমাণ পেয়েছে এবং তোমরা তার সাথে নম্র কথা বলবে হতে পারে সে উপদেশ গ্রহণ করবে কিংবা আল্লাহকে ভয় করবে সুরাতোহার ৪৪ নাম্বার আয়াত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 যদি ফিরে আউনের মতো এক অত্যাচারীর যে নিজেকে সর্বশ্রেষ্ঠ পালনকর্তা দাবি করেছিল তার সাথে আল্লাহ সুবাহানাহুয়াত আলা নম্রতা অবলম্বনের নির্দেশ দেন তাহলে ভাবুন যারা আল্লাহ সুবহানহুয়াত আলাকে সর্বশ্রেষ্ঠ পালনকর্তা হিসেবে স্বীকার করে তাদের সাথে কথা বলতে গেলে তাদের দাওয়া দিতে গেলে আপনার কি পরিমাণ সহানুভূতি দয়া নম্রতা ও হিকমা অবলম্বন করা প্রয়োজন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 অনেকে যেমন বলে সে কেন এ কথা বলেছে কিংবা এটা ঠিক হয়নি কিংবা এটা নির্বুদ্ধিতা এমন কথাও কখনো শোনা যায়নি এই হলেন আমাদের রাসুল সাল্লু আলাইহ সাল্লাম তিনি ছিলেন দয়ার ঝর্ণা দয়ার ফোয়ারা ওমা আর ই রহমতাল আলামিন এবং আমি আপনাকে আলামিনদের জন্য অর্থাৎ জিন ইনসান ও যা কিছু আছে সবার জন্য রহমতস্বরূপ পাঠিয়েছি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 কোন ভুল হতে দেখলে তিনি সাথে সাথে তা সুদৃতিতেন তবে এর জন্য সবচেয়ে সৌজন্যপূর্ণ যথোপযুক্ত এবং সর্বোত্তম উপায় তিনি অবলম্বন করতেন সাল্লাহু আলহি সাল্লাম আল্লাহ তালা বনি ইসরাইলের এক মুমিন মহিলার বৃত্তির গুণা মাফ করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন কারণ সে একটি কুকুরের প্রতি দয়া করেছিল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 বলেন আল্লাহালা শপথ প্রাণের এবং যিনি তাস্ত করেছেন তার তারপর তিনি তাকে সত্য ও মিথ্যার জ্ঞান প্রদান করলেন অর্থাৎ আপনাকে মুদাকি ও ফুজার উভয় শ্রেণীর জ্ঞান দান করা হয়েছে যাতে আপনি দয়ার সাথে এই দাওয়া পৌঁছে দিতে পারেন যাতে আপনি সবাইকে হিকমার সাথে দাওয়া করতে পারেন বারাক আসসালামুকুমত এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবশির মিডিয়ার ফেসবুক পেজ ডাবলিউ ডব্ল ডব্লিউ